আইসার আদিল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলিয়াল্লাম রাতের বেলা ১৩ রাকাত সালাত আদায় করতেন যার ভিতর আছে বেতর এবং ফজরের দু রাকাত সুন্নাত